আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ ওলা রাসুলহ করিমি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি দেখছেন এবং ইসলামী আলোচনা ইসলামী আকিদা ইসলামী মসলাম মসাইল আপনারা শিক্ষা করছেন আল্লাহ তিনাকে এবং সকলকে তৌফিক দেন যেন আমরা তার উপরে আমল করতে পারি দিন ও দুনিয়ার পাথেও সংগ্রহ করতে পারি আল্লাহ মামিন আজকের আলোচনায় আকিদা সংশুদ্ধির উপরে আরও কিছু কথা আপনাদেরকে বলবো যদি আপনাদের আকিদায় রকম গলত থাকে বলেছিলাম আকিদা ভুল হলে পরে আপনার আমল ভুল হয়ে যাবে সুতরাং মনকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন পবিত্র করতে হবে এবং আকিদা সংশোধন করতে হবে আকিদা ও বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আপনার আমল কবুল হবে না সুতরাং সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন এখন বলবো যে আল্লাহ আল্লাহতলা হাত আছে এটা আমরা বিশ্বাস করব। আল্লাহ তালা হাতের আঙ্গুল আছে আঙ্গুল আছে বিশ্বাস করব হাতের চেটো আছে এসব এক একটা দলিল আছে মহান আল্লাহ বলেছেন আদম সন্তানের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে সুতরাং বোঝা গেল আল্লাহর আঙুল আছে তারপরে কেয়ামতের দিনে আল্লাহ তালা জমিনকে এক আঙুলে তারপরে আরও কি কী পাহাড়কে এক আঙুলে এক আঙুলে তার বোঝা গেল কি সেখানেও আঙ্গুলের কথা উল্লেখ আছে অতবা আঙুল আছে তারপরে জাহান নামে যখন জাহান নামীরা যাবে তখন সুপারিশকারীরা সুপারিশের মাধ্যমে কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি করার চেষ্টা করলে আল্লাহ তালা অনুমতি ক্রমে তারা সেটা করবেন এবং আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন আল্লাহ তালা নিজের হাতের চেটো নিজের হাত দিয়ে লোট যাকে বলে লোট সেই লোটে করে তুলে জাহান্নামবাসীকে জান্নাতে দেবেন তাহলে বোঝা গেল যে হাতের লোটো বা হাতের চেটো আছে আল্লাহতালার হাত আছে কিন্তু মনে খবরদার এ প্রশ্ন আনবেন না যে কেমন কেমন এ প্রশ্ন করবেন না ইমাম মালিক রহমতুল্লা আল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আল ইস্তেফ আল ইস্তে তার মানে আল্লাহ আরো আছেন সমাসিন কিভাবে আছেন বা কেমন আবার কেমন আল্লাহ কেমন করে আছেন তখন ইমাম মালিক বললেন আল ও ইস্তিম তার মানে সমাসিন হওয়া বা আরো থাকা আমাদের জানা এর অর্থ আমরা বুঝতে পারি আরো থাকা কেমন হয় কেমনত্ব অজানা কেমন করে আছেন আমি জানি না তো আল্লাহ সত্তা কিস না তো কিভাবে জানবো আন হুবিদা আর এই ব্যাপারে প্রশ্ন করাও হচ্ছে বিদা সুতরাং আল্লাহর সিফাতের ব্যাপারে কেমন এরকম প্রশ্ন করা যায়জ না আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে কোরআন ও হাদিসে এসেছে দুনিয়াতে তাকে দেখা যাবে না এ কথা আপনারা আগে শুনেছেন যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না ইন্নাকুম লব্বাকুম হাত্তা তালকাও কিংবা হাত্তা তামুতু তোমরা মরণের আগে বা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগে আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতে দেখা যাবে না আর কোরআন মাজিদে যে আছে লান তারি তুমি আমাকে কখনোই দেখবে না তার মানে এই নয় যে আখেরাতেও দেখবে না তার মানে দুনিয়াতে তুমি কখনোই দেখবে না আখেরাতে দেখতে পাবে আল্লাহ তালাকে দেখা যাবে সে কথা আপনারা শুনলেন নবীসআল্লাহাম এক জায়গায় হাদিসে বলেছেন যে আমাদের দিনের স্তর কয়টা তিনটে ইসলাম ইমান আর এহসান তিনটে স্তর হাদিস এ জিব্রিল জিব্রিল তিনতে তিনটে স্তরের কথা বলা হয়েছে ইসলাম ইমান আর এহসান এহসান কাকে বলে যখন জিব্রিল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন এহসান কাকে বলে তখন আল্লাহ বললেন আল্লাহান তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো যেন তুমি আল্লাহকে দেখছো ফাইল্লাম তখন তারাহু ফাইন হুইয়ারাক যদি তুমি এরকম মনে না করতে পারো তুমি আল্লাহকে দেখছো তাহলে তিনি তোমাকে দেখছেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখন আপনি শুনলেন যেন আমি আল্লাহকে দেখছি দিয়ে কল্পনা করতে লাগলেন আল্লাহর একটা কল্পনা এঁকে আপনি সেজদা করছেন ঢুকু করছেন আর আল্লাহকে কল্পনা কর যেন দেখছেন দিয়ে আপনার মনের ভিতরে মন ছবি ছবি তৈরি হয়ে গেল আল্লাহর একটা আকার আঁকা গেল আপনার মনের পর্দায় ঠিক না ভুল এটা এমন ভুল যে আপনি মুশ্রিক হয়ে যাবেন শুধু সতর্ক করার জন্যই বলছি যেন আপনি আল্লাহকে দেখছেন দুনিয়ার বুকে আল্লাহকে দেখা সম্ভব না কিন্তু নামাজ পড়ার সময় যে বলা হয়েছে যে আমি আল্লাহকে দেখছো তার মানে এই নয় যে আপনি ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে আল্লাহকে কল্পনা করবে এবং আল্লাহর আকার কল্পনা করবে না আল্লাহর আকার আছে ঠিকই এটা আমরা বিশ্বাস করি কিন্তু কেমন সেটাকে কল্পনা করা যাবে না যদি আপনি আপনার মনের পটে আল্লাহ তালার ছবি অঙ্কন করে মনে করেন যে আল্লাহ তালা এরকম। তাহলে আপনি মোশরিক হয়ে যাবেন তাকে সামনে করে সিস করবেন আর আপনার মনের ভেতরে একটা ছবি সেই ছবিকে কল্পনা করে আপনি যখনই সিস করবেন রুকু করবেন কি হবে হয়ে যাবে যেহেতু আল্লাহ সেরকম না যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আলাদা যেমনই আপনি কল্পনা করেন আল্লাহ তালার মতো কিছুই নেই তার মতো কোনো কিছুই নেই আপনি কি কল্পনা করবেন আল্লাহ বলছেন কোনো কিছুই নেই তাহলে তাকে আপনি কি করে কী করে কল্পনা করবেন কোনো কল্পনা তাকে ধরতে পারে না কোনো ধারণা তাকে ছুতে পারে না আল্লাহ তালা এমন তবে আকার আছে এটা আমরা আগেই বলেছি সকল শব্দ পান দুনিয়ার বুকে এমন কেউ নেই যে সকল শব্দ শুনতে পায় সকল ভাষা তিনিই বোঝেন একই সাথে বিভিন্ন ডাক তিনিই বুঝতে পারেন এবং সারা দেন দুনিয়ার বুকে আর কেউ এমন আছে যে একই সঙ্গে যদি প্রার্থনা করা হয় একই সঙ্গে যদি তার সঙ্গে কথা বলা হয় সবারই কথা বুঝতে পারবে সকল শব্দ একমাত্র আল্লাহ শুনতে পান সকল ভাষা একমাত্র আল্লাহ বুঝতে পারেন সকল ডাক একমাত্র আল্লাহ শোনেন এবং একই সাথে সারা পৃথিবীর মানুষ যদি সবাই সঙ্গে চায় তো সবারই চাওয়া আলাদা আলাদা হয় তাহলে কে বুঝতে পারবেন কেবল আল্লাহ আল্লাহতালা যদি যদি আপনি আপনার মনের জঙ্গল মনের ভিতরে আপনি এটা পুষে রেখে দেন যে না অমক আছে সেও বুঝতে পারে অমক আছে সেও আরবি ভাষা ছাড়া অন্য ভাষা বোঝে সমস্ত ভাষা বোঝে আমার মনের কথা বোঝে তার সঙ্গে আমার হ্যাঁ যোগাযোগ আছে মনের কলবে টেলিভিশন লাগানো আছে আসমান জমিন তামান খবর তার কাছে আছে যদি শ্বাস রেখে থাকেন কোন মাখলুকের জন্য কোনো সৃষ্টির জন্য তাহলে আপনার ইমান ওই যে কচু পাতার পানির মতো যে শরৎ করে নেমে যাবে ইমানকে ঠিক রাখা বড়ো কঠিন বড়ো কঠিন বিশেষ করে এই ফেতনার যুগে এই প্রচার মাধ্যমে কত রকম শুনবেন আপনি নেটে কত রকম দেখবেন কত রকম পড়বেন আপনাকে ভ্রষ্ট করার জন্য কত মানুষ বসে আছে কিন্তু আপনার ইমানকে খুব আগলে রাখতে হবে ইমানের হেফাজত করতে হবে ইমানকে নিজের হৃদয়ের সৌন্দর্য বানাতে হবে ইমান আপনার অমূল্য ধন যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য পাহারা দিতে হবে কড়া পাহারা দিতে হবে ইমান যেন নষ্ট না হয়ে যায় এরকম বহু কথা শুনবেন যেটা আপনার শিরিক হবে আর সেই রকম বিশ্বাস রাখলে নিশ্চয়ই আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে টানা দেন এবার একটা অন্য কথা বলবো। যে জিনিস বা যে কথা বললে মানুষ মুসলমান হয় মুমিন হয় সেই কথাটা কি প্রাথমিকভাবে যে কথা বললে পরে মানুষ ইসলামে প্রবেশ করে সেই কথাটা কি লাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালেমা তাইয়েবা এটা হচ্ছে কালেমা তাইয়েবা এই কথা যার শেষ কথা হবে সে জান্নাতে যাবে আর এই কথা দিয়েই মোমেন ইমানে প্রবেশ করে ইসলামের প্রবেশ করে এখন এমন ব্যক্তি যে লাইলা হাই্লাহ বলল এবং তার মানে না বোঝে তাহলে কি লাইলা ইল্লাহ কাজে দেবে হ্যাঁ অর্থ না জানলে অনেক সময়ে আপনার দোয়াও কবুল হবে না আপনি যে দোয়াগুলো বলছেন রাব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা রাব্বানা জালামনা আনফুসানা আপনি তার মানেই বোঝেন না আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছেন কবুল হবে আল্লাহ তালা গাফেল হৃদয় থেকে উদাস হৃদয় থেকে দোয়া কবুল করেন না আপনি কোনো দোকানে গেলেন এখানে এমন এক দোকান সে দোকানে গেলে পড়ে যদি একটা টাকা দিয়ে কিছু চান দোকানদারের কাছ থেকে আর দোকানদারের ভাষা আপনি বোঝেন না তাহলে পরে সেই দোকানদার আপনাকে কি দেবে মক্কার একটা গল্প আছে হাসির গল্প হাজিরা আগে হজ করতে যেত এখন আছে রান্না করে খেত তারপরে দুজনে রান্না করতে যাওয়ার আগে রান্না চড়ানোর আগে একজনকে রিয়াল দিয়ে বলছে যাও দোকান থেকে লবণ নিয়ে এসো সে বেচারি বাকালাতে গিয়ে দোকানে গিয়ে বলছে লবণ লবণ এ এখন দোকানদার করেছে কি ফ্রিজটা খুলে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে রিয়াল নিয়েছে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে লবণ ঠান্ডা লিকুইড সৌদি আরব তো উন্নত মানের দেশ এখানে তো লবণ লিকুইড পাওয়া যায় ফ্রিজে রাখা হয় রাখা হয় সৌদি আরবে প্রচু ফ্রিজে রেখে বিক্রি হয় তাই না হয়তো লবণও বিক্রি হয় ফ্রিজে রেখে তারপরে সে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপরে সাথীকে দিয়েছে তরকারিতে দেবে সে বলছে আরে ভাই তো লবণ এটা বলছে আর বলিস না সৌদি আরব উন্নত দেশ না লিকুইড লবণ ফ্রিজে রাখা ছিল দেখ খুলে দেখছি তো দই তার মানে আরবিতে লবণ মানে অথচ সে আরবি জানে না বাঙালি হাজি ওই যে বাঙালি হাজি হ্যাগো কেমন হজ করলে হ্যাঁ বাবা খুব ভালো তো কেমন সব ওখানে ভাষা বসে সব আরবি খালি আজানটা সালামটা বাংলায় কেমন হাজি যে খালি আজানটা আর সালামটা বাংলায় ওগুলো কি বাংলায় হয় কিন্তু ওইরকমই বুঝেছ আরেকজনকে জিজ্ঞেস কর কেমন হজ করলে ও বাবা শুধু পঠন পন পন করে ঘুরতে হচ্ছে এগুলো হজ কেমন হয় বুঝতে পারছেন আবার আপনাদেরকে শোনাচ্ছি একটু বিরতির পর প্রিয় দর্শক মন্ডলী যে কথা আমি বলতে যাচ্ছিলাম যে ভাষা না জানার ফলে এখন হাজি হজ করতে গেছে দুজনে রান্না করতে যাওয়ার সময় রেয়াল দিয়েছে বল যাও দোকান থেকে লবণ কিনে নিয়ে এসো সে বেচারি বাকালাতে গিয়ে দোকানে গিয়ে বলছে লবণ লবণ এ এখন দোকানদার করেছে কি ফ্রিজটা খুলে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে এক রেয়াল নিয়েছে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে লবণ ঠান্ডা লিকুইড সৌদি আরব তো উন্নত দেশ এখানে তো লবণ লিকুইড পাওয়া যায় ফ্রিজে রাখা হয় সৌদি আরবে কচুও ফ্রিজে রেখে বিক্রি হয় তাই না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 যার ফলে দোকানে গিয়ে যে শব্দটা বলেছে দোকানদার যা বুঝেছে তাই দিয়েছে এখন না জানার ফলে যদি আপনি ইরিং বিড়িং বলেন তাহলে কি আপনার সেটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ হচ্ছেন অন্তর তিনি অন্তরের খবরও জানেন অথব আপনার কথা বুঝবেন না কেন ভাই আপনার মনে যে কথা আছে সেই কথা বুঝেন তো আপনার মনে কি আছে যেটা আল্লাহকে বুঝাবেন আপনার মনে কি আছে বলুন লাইল মানে আপনি কি বুঝলেন কিছুই তো বুঝেন না আল্লাহ অন্তর্জি কি বুঝবেন যে আপনার মনের ভেতরে কি আছে লাইলাহ মানে পড়বেন মাজার যাওয়া হবে লাই পড়বেন আর হ্যাঁ কাছে চাওয়া হবে লাইল্লাহ বলবেন আর আল্লাহ নবীর কাছে চাওয়া হবে যদি আপনার মনের ভেতরে এটা ভেতরে এটা থাকে তাহলে আল্লাহ জানবেন লাইলাহ মানে কি মানে অনেকেবার আল্লা ছাড়া কেউ নেই এই আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবাই তো রয়েছে আমরা বলছি হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবই আল্লাহ তার মানে তার মানে কি যা আমরা চোখের সামনে দেখছি সবই আসছে আল্লাহ এরা হচ্ছে কি সর্বেশ্বরবাদী যারা সব কিছুকে ঈশ্বর মনে করে এমন মানুষ আছে না নেই আমাদের মুসলমানদের মাঝেও আছে মুসলমানদের মাঝেও এমন বিশ্বাসী মানুষ আছে যারা সব জিনিসকেই কি মনে করে আল্লাহ মনে করে ওই যে কোথায় খুঁজেছ ঈশ্বরে করেছেন নজরুল কবিতা পিতা হ্যাঁ চোখের সামনে আয়নাতে নিজের চেহারা দেখো তুমি খুঁজে পাবে কাকে আল্লাহ বুঝতে পাচ্ছেন এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে চোখের সামনে যা আছে সব আল্লাহ তার মানে আল্লাহ সবারই ভিতরে আছে একজনকে বলা হলো ওই মানুষকে তুমি সেদ্ধা করছো কেন প্রণাম করছো কেন তো বলছে যে আমরা মনে করি যে ভগবান মানুষের ভিতরে তাই প্রণাম করি তা কি করে মনে করলে কি হবে নাকি কাউকে এরকম মনে করলেই কী সে তাই হয় নাকি তো আল্লাহ আল্লাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই আমরা রয়েছি আল্লাহ ছাড়া কেউ নেই সবাই আল্লাহ না এরকম যদি কেউ ধারণা রাখে সে তার ইমান ঠিক হবে মোমেন হতে পারবে নাকি সে পাক্কা মশরিক হবে বেশ আল্লাহ ছাড়া কেউ নেই আরেকজনকে জিজ্ঞেস করুন ভাই লাইল্লাহ মানে কি তো বলে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই তার মানে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রুজিদাতা আল্লাহ বৃষ্টিদাতা আল্লাহ সব কিছু এ মানে ঠিক না ভুল যে কথাগুলো বলছে ঠিক কিন্তু লাইল আহাইল্লাহ মানে যে এটা কেন কারণ যদি মানে এরকম কেউ মনে করে তাহলে আবু মুসলমান। তাই না আবু জেহেল মনে করতো কিনা যে বৃষ্টিদাতা কে সৃষ্টিকর্তাকে মানত কিনা আল্লাহ কে আবু জেহল বলা হলো বলোলেহু তোমার পরিত্রাণ পাবে তাহলে মক্কার ক্রোহদের সঙ্গে কেন আল্লাহ নবী জেহাদ করলেন যুদ্ধ করলেন তারা তো জানতো যে আল্লাহ বৃষ্টি দাতা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ খালেক ও মালেক রাজেক তাহলে যে মানে তা নয় পরে মক্কার ক্রহেশ বিরুদ্ধে তিনি জেহাদ করতেন না তাহলে মানে টা কি আরেকদিন জিজ্ঞেস করেন লাইল্লাহ মানে কি বলে আল্লাহ ছাড়া কোন হুকুম কর্তা নেই বিধানদাতা নেই কথা ঠিক আল্লা ছাড়া কোন হুকুম কর্তা নেই বিধানদাতা নেই কিন্তু আল্লাহ ছাড়া বিধান আল্লাহ নবী কি এটাই বুঝিয়েছেন লাইল্লা সঠিক অর্থ কি বলে মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই কোন ইলাহ নেই কোনো উপাস্য নেই তাই না এই হচ্ছে এক বানিয়ে দিল দেখছেন মানে তার মানেই হচ্ছে মূর্তি বর্জন করতে হবে চাহে সে মূর্তি মাটির ওপরে থাক কিংবা মাটির নিচে থাক মূর্তির পূজা করা যাবে না কারণ এগুলো হচ্ছে এক একটা ইলাহ আর আমি বলছি লা লাহ কিন্তু আল্লাহ ছাড়া মাবুদ নেই যে আমরা বলছি কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি অনেক এলাহ আছে তাহলে এটাও তো মিথ্যা হলো সুতরাং লা ইলাহ ইল্লাহ অর্থে আর একটা জিনিস সংযোজন করতে হবে সেটা হচ্ছে কি লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই কোনো সত্য ইলাহ নেই বাতিল বহু আছে এখন শেষ পর্যায়ে আমরা যেটা নির্যাস পেলাম সেটা হলো মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কেউ সত্য ইবাদতের যোগ্য নেই সত্যপক্ষে ইবাদতের যজ্ঞ কে সত্যিকারের ইলাহকে আল্লাহকে তৌফিক দেন সঠিক জ্ঞান লাভ করার আমি এখন কিছু সময় আছে আমরা জানি আল্লাহ করেন তো আমার এখন প্রশ্ন হলো যে মুসালামের কমের কিছু লোক আল্লাহকে ছেড়ে বাছুরকে উপাস্য বলে গ্রহণ করেছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে তবা করার সুযোগ দিয়েছিলেন তাহলে আমি জানতে যাইছি আল্লাহ করেন এটা ঠিক আছে দু জায়গায় বলা হয়েছে কিন্তু হচ্ছে আখেরাতের কথা দুনিয়ার বুকে যদি কেউ তবা করে যত বড়ই গুণা হোক আল্লাহ মাফ করে দেন সাহাবারা শিরিখ করেছেন না করেননি তোবা করেছেন মাফ হয়ে গেছে ইসলাম আনার পর ইসলাম ক্ষমা করে দেন দুনিয়াতে প্রশ্ন হলো যে যদি কেউ শিরিক করলো কিন্তু বিনা তওবাতে মারা গেলো কেয়ামতের দিনে যখন সে হাজির হবে আল্লাহর কাছে তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর এ ছাড়া অন্যান্য গুনাহ করে কাবিরা গুণাহ করে যদি তোবা না করেও মারা যায় কাবিরা গুণাহ করে তাহলে সে আল্লাহর ইচ্ছাধীন থাকে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন যেমন আয়াতে বলেছেন আর ইচ্ছা না করলে তৌহিদ থাকতে হবে তাই না যেহেতু সেদিক নেই তার মানে তৌহিদ আছে আবার কাবিরা গুণাহ আছে আল্লাহ ইচ্ছা করলে তাকে তৌহিদের গুনে বলুন ঠিক আছে আল্লাহকে মাফ করে দিলাম জানাতে দেবেন আর যদি ইচ্ছা না করেন তাহলে ওই যে পাপগুলো করেছে দুনিয়াতে সে পাপ অনুযায়ী জাহান নামে শাস্তি ভোগাবেন শাস্তি ভুগিয়ে আল্লাহর ইচ্ছা যখন বুঝবেন যে হ্যাঁ এবার তার জেল জেলখাটার সময় শেষ হয়ে গেছে তখন আল্লাহ তালা ওই তৌহিদের গুণে যদি বুকের ভিতরে সরিষা দানা পরিমাণ তৌহিদ থাকলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে তুলে জান্নাতে দেবেন এ হচ্ছে কাবিরা তাহলে তাহলে বুঝতে পাচ্ছেন যে আয়াতটা বললেন আপনি সে আয়াতটা সেটা প্রয়োগ কখন হবে কেয়া মতে দুনিয়াতে না দুনিয়াতে সবারই জন্য তোবা দরজা খোলা আছে ছোট পাপ বড় পাপ যে যা তোবা করবে আল্লাহ তালা হাত প্রত্যেক রাত্রে আল্লাহ নিজের হাত বলেন কি কে আছো যে আমার কাছে ইস্তের ফার করবে আমি তাকে ক্ষমা করব। কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। দিনের বেলায় যে অপরাধ করবে রাতের বেলায় তা ক্ষমা করার জন্য আল্লাহ হস্ত প্রসারিত করেন সুতরাং বোঝা গেল দুনিয়াতে যে যত বড়ই পাপ করবে। সেই পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন সির তো বটেই বাকি তো আপনারা জানেন যে একটা লোক নিরানব্বইটা খুন করেছিল সে ভেবেছিল আমার বোধ আর মাফ হবে না দিয়ে জিজ্ঞাসা করতে গেলো দেখি আমার কোনো তবা আছে কি তারপরে একটা আলেমকে পেলো জিজ্ঞাসা করলো যে হার্লি মিন তৌবা আমার কিন্তু তৌবা না তুমি এই খুন করেছো তোমার আবার তপ মাফ পারে না দিদি যখন মাফি না লে ওকেও দেহ করে নে একশোটা পূর্ণ করে দিল তবুও বিবেকের কামড় বিবেকে কামর দিচ্ছে যে আমি কিভাবে পরিত্রাণ পাব পরকালের প্রতি বিশ্বাস আছে কিন্তু এতগুলো পাপ করেছি এত বড় পাপ করেছি তখন সে বলা হলো যে সব থেকে বড় আলেমের কাছে যাবো এর তার যার কাছে জিজ্ঞেস করবো না বড় আলেম খুঁজে অমক জায়গায় যাও সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিল হ্যাঁ কে তোমার মাঝে এবং আল্লাহ তোবার মাঝে কে তোমার বাধা হবে আল্লাহর কাছে তোবা করো এবং অমক জায়গায় যাও সেখানে গিয়ে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যেও না কারণ সেটা হচ্ছে আর যে সুখারাপ জায়গা পরিবেশ চেঞ্জ করতে যে তারপরে তার বুঝতেই পারছেন রাস্তায় তার মৃত্যু এলো তারপর রহমতের ফেরেস্তার আজাবের ফেরস্তার দুজনায় শেষ কালে কি করলো চলে গেল তার মানে একশোটা খুন করে আছে আর আল্লাহ যারা নিজেদের উপর অত্যাচার করেছে পাপ করেছে। পাপ করেছে তারা আল্লাহর রহমত থেকে নিরশ হইয় না আল্লাহ সমস্ত গুণাহ মাফ করে দেবেন দুনিয়ার বুকে সুযোগ আছে আর সুযোগ থেকে সেই তৌবা আপনাকে করতে হবে সেই তৌবা করলে পরে আল্লাহ তালা বড় থেকে বড় সব থেকে বড় গুণে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু তৌবা করে মারা না গেলে কেয়ামত আপনার কি অবস্থা হবে ওই আয়তে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে তৌফিক জ্লাহিন